আয়সা রাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলহ্লাম রুকু ও শেষদায় এ দা পড়তেন্লি অর্থাৎ হে আমাদের রব আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন